الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اعوذ بالله من الشيطان الرجيم انما السبيل الى الذين يظلمون الناس يبغون في الارض بغير الحق اولئك আন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسولullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الظلم الظلمات يوم القيامه রাহুল মুসলিম আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الرسولullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اتقوا الظلم واظلموا ظلماتن اتقوا الشوহা الشوহা اهلاك منكم من كان قبلكم দর্শক মণ্ডলী আমরা হালাল হারামে আলোচনায় এক গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করতে চাচ্ছি অত্যাচার করা সম্পর্কে মানুষ মানুষের উপরে অত্যাচার করে অনেক সময় অনেক বুঝে করে অনেক সময় না বুঝেও করে জুল আসলে আমরা জুলম শব্দটাকে প্রথমত বুঝি জুলম বলা হয় অযু ফিগাইরে মাহালিহি এক বস্তুকে তার স্থানে না রেখে আর এক স্থানে রেখে দেওয়ার নাম হচ্ছে জুলম অত্যাচার ছোট থেকে ছোট আছে যেমন দখল করে নিয়েছে তারপর একদিন বলছে এই জমি আমার তাকে ওখান থেকে তুলে দিল বের করে দিল এটা হচ্ছে জুলম এটা হলো বড় জুলম বড় অত্যাচার বড় অনাচার আর একটা হলো কেমন যে আমরা হাটে বাজারে যাই অনেকে মরিচ কিনি মরিচ আছে তাহলে আপনি জুলুম থেকে বাঁচলেন মানুষ এটা বুঝে না যে এই মরিচটা নিজের মধ্যে করে নেওয়া একটা জুলুম দশটা মানুষ এভাবে তার মরিচ নিলে তার মরিচ কমবে এটা জুলম এটার একটা কঠিন পরিণতি আছে তো যেসবের মাধ্যম জাহান্নাম যেসব আমল করলে জাহান্নাম হবে তার একটা বড় অপরাধ হচ্ছে ওইসব লোকের ব্যাপারেই ধ্বংস ওইসব লোকেরাই ক্ষতিগ্রস্ত যারা মানুষের উপরে অত্যাচার করে হাক আর জমিনে বিপর্যয় সৃষ্টি করে অন্যায় করে বেড়াই মারামারি করে বেড়ায়। একজন দেখবেন কোর্ট কাছারিতে ঘুরে দেখবেন জুল এটা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা মানুষ যে কে কার উপরে কত জুলুম করছে এটা বিচারের মাঠ ছাড়া বোঝা যাবে না কত বড় অন্যায় এটা কত বড় জুলুম এটা বিচারের মাঠ ছাড়া বুঝা যাব না দেখুন সম্মানিত দর্শক মন্ডলী আবু হা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকো অবশ্যই জুলুমের পরিণাম কেয়ামতের মাঠে অন্ধকার জুলুম শব্দের অর্থ অন্ধকার এর পরিণত হলে অন্ধকার আব্দুল ইবনে উমার রাজি আল্লাহ তাল বলছেন যে আল্লাহ রাসুল বলেছেন অত্যাচারের পরিণাম বিচারের কাঠগড়াতে অন্ধকার কেউ যদি কারো থেকে অর্ধ জমি জুলুম করে নিয়ে নেয় অর্ধ হাত ইউতো কেমা মিনে আর দিন তাহলে বিচারের কাঠগড়াতে তার গলায় সাতটা জমিন ঝুলানো হবে সম্মানিত দর্শক মন্ডলী হাদিস বোখারি মুসলিমের কিভাবে আপনারা চিন্তা ভাবনা করবেন আর এটাকে ভাবুন আমরা যদি অর্ধহাত জমি জোর করে দখল করে খেতে থাকি কারো তাহলে কেয়ামাতের মাঠে অনুরূপ সাতটা জমিনকে কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে কাঁধে করে নিয়ে ও মাঠে ঘুরবে যেমন ভাবে বোখারি মুসলিমের এক হাদিসে এসেছে যারা যে জিনিস আত্মসাত করবে সেই জিনিস তার কাঁধে থাকবে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি উঁট আত্মসাত করে থাকে তো উঁট কাঁধে থাকবে উঁট তার গতিতে চিৎকার করবে বিচারের মাঠে আমার কাছে বাঁচতে চাইবে আমি বলবো এখানে কারো উপকার করতে পারবো না কেউ যদি ঘোড়া আত্মসাত করে থাকে বিচারের মাঠে ঘোড়া তার কাঁধে থাকবে সেই ব্যক্তি আমার কাছে বাঁচতে চাইবে আমি বলবো এখানে আমি কোনো উপকার করতে পারছি কেউ যদি ছাগল আত্মসাত করে থাকে ছাগল তার কাঁধে থাকবে ছাগল তার কণ্ঠে চিৎকার করবে আমার কাছে বাঁচতে চাইবে আমি বলবো সক্ষম নই কেউ যদি কোনো প্রাণী যেটা কথা বলতে পারে যার চিৎকার আছে এরকম প্রাণী যদি আত্মসাত করে থাকে সেটা তার কাঁধে থাকবে সেটা তার ভাষাতে চিৎকার করবে আর কেউ যদি জড় বস্তু আত্মসাত করে থাকে যেমন লহা পাথর জমিন এইগুলো সেগুলো তার কাঁধে থাকবে আল্লাহ রসুল এখানে বলছেন কে যদি অর্ধ হাত জমি আত্মসাত করে তাহলে বিচারের কাঠগড়াতে তার গলায় এটা চাপিয়ে দেওয়া হবে সাতটা পারে। আমার পিতার থাকতে পারে আমার আত্মীয় স্বজনের থাকতে পারে আপনার আত্মীয় স্বজনের থাকতে পারে সাঁস থাকা পর্যন্ত এটা চিন্তা ভাবনা করি কি করে সংশোধন হওয়া যায় সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অনুরোধ করে বলছি শাস বন্ধ হওয়ার পূর্বে এসব অন্যায়কে ঠেকানোর চেষ্টা করুন অন্যায় বড় জটিল কেউ যদি কারোর কাছে করেন জুল কেউ যদি দিতে পারবে কর্জ দেয় না এটা হলো জুলুম এটা অত্যাচার এতে থেকে আমাদেরকে বাঁচতে হবে আবদুলিল উমার রাজিয়াল বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন প্রত্যেক অত্যাচারীকে আল্লাহ একটু সুযোগ দেন একটু ঢিল দেন তারপরে হাত্তা আখা যাহুল যখন আল্লাহ ধরেন তখন আর ছাড়েন না যখন কোনো ব্যক্তিকে আল্লাহ ধরবেন তখন ছাড়বেন না আল্লাহর নবী এখানে একটা আয়াত পড়ছেন ইন আপনার প্রতিপালকের ধরা অনুরূপ যখন তিনি কোনো অত্যাচারী জনপদ ধরেন অনুরূপই ধরেন আপনার প্রতিপালকের ধরা বড় কঠিন আল্লাহর ধরা বড় কঠিন যখন কোনো অত্যাচারী জনপদকে আল্লাহ ধরেন তখন এমনিভাবেই ধরেন আল্লাহর ধরা বড় কঠিন আমি অন্যায় করে চলেছি আমাকে কেউ আটকাতে পারে না সেই জন্য মনে করছি আমার বিচার হবে না জি না খুব কঠিন আল্লাহ যেদিন ধরবেন সেদিন কেউ রক্ষা পাবে না সম্মানিত দর্শক মন্ডলী এখানে একটা বাক্য মনে রাখার জন্য অনুরোধ করছি আমি মনে করছি শুধু খালি এই বাক্যটা মনে রাখুন আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহ যেদিন ধরেন সেদিন কেউ রক্ষা পায় না আপনারা দেখেন না বাংলাদেশের খুলনার অঘোষিত সম্রাটের সেটা যে কারণেই হোক আল্লাহ যখন ধরেন এটা ধরে নিতে হবে যে থেকে বেঁচে থাকতে হবে আব্দুল ইবিন রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম বলেছেন সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন হিজর নামক ধ্বংসপূর্ণ এলাকা দিয়ে পার হচ্ছিলেন আব্দুল্লাহ বলেন রাসুল সাল্লাম যখন ওই সামুদ সম্প্রদায়ের ধ্বংস এলাকা দিয়ে পার হচ্ছিলেন তখন তিনি বলছিলেন শোনো কেনা দিন ওদের বাড়ি দিয়ে তোমরা পার হই না যারা নিজেদের প্রতি অত্যাচার করেছে তবে কান্না কাটি অবস্থায় পার হও যেন তোমাদেরকে ওই বিপদ না ধরে যে বিপদ সামুদ সম্প্রদায়কে ধরেছিল এর পর আল্লাহ নবী মাথার উপরে ঢাল দিয়ে দ্রুত সে এলাকা থেকে পার হয়ে গেলেন সম্মানিত দর্শক মন্ডলী হাদিসটি বোখারি মুসলিমের আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ বিরতির পরেই বিষয়টি স্পষ্ট বোঝাবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন কাল রাত্রচার সকাল সাতটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম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 বলছিলাম আমরা যে নবী বলছেন সঙ্গী সাথী শোনো এই এলাকা হচ্ছে সামুদের ধ্বংস হয়ে যাওয়া এলাকা তিনি পার হওয়ার সময় বলছিলেন তোমরা এলাকা দিয়ে প্রবেশের সময় কান্নাকাটির মাধ্যম দিয়ে প্রবেশ করো কেদে প্রবেশ করো যাতে করে আল্লাহ তোমাদের না ধরেন যেমন ভাবে তাদের ধরেছিল অত্র বাক্য দিয়ে বোঝা যায় যে যে সব এলাকায় আল্লাহর ধ্বংস নেমে এসেছে সেসব এলাকায় বহুদিন যাবত আল্লাহর একটা অসন্তুষ্টি থেকে যায় কত দিন থাকে সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ রসলে এখানে সবকে এলাকা কেদে পার হওয়ার জন্য বলছে সামুদকে আল্লাহ তালা ওখানে ধ্বংস করেছিলেন কোন অত্যাচারীকে আল্লাহ আপনারা জানেন সালামের সম্প্রদায় অন্যায় করেছিল অত্যাচার করেছিল আল্লাহ আল্লাহা আমিন সালামের সম্প্রদায়কে যারা উপরে ছিল তাদেরকে নিচে করে দিয়েছি নিচের টাকা উপরে করে দিয়েছি নিচের জমিন উপরে করে দিয়েছি উপরের জমিন নিচে করে দিয়েছি ওরা ছিল অত্যাচারী আল্লাহ তাদেরকে রক্ষা করেননি আপনারা জানেন যে আজ সম্প্রদায় আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ বলছেন কোটি কিলোমিটার দ্রুত ঝড় ঝঞ্ঝা বৃষ্টি দিয়ে তাদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে একাকার করে দিয়েছেন আল্লাহ তারা ছিল অত্যাচারী স্বৈরাচারী আপনারা জানেন আল্লাহকে কিভাবে ধ্বংস করে দিল আল্লাহ বলছেন আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল কোনো পাখি নয়। আল্লাহ তালা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে তাদেরকে ধ্বংস করেছেন আপনাদের সবার অবগতিতে আছে অত্যাচার করে পৃথিবীতে কেউ রক্ষা পায়নি ফেরাউন কে আল্লাহ সাগরে ক্ষুদ্র অত্যাচার করে কেউ রেহাই পায়নি আল্লাহ বলছেন আল্লাহ তালা আদ সম্প্রদায়কে একেবারে প্রবল বেগে ঝঞ্ঝা ঝড় দিয়ে ধ্বংস করেছেন যেই ঝড় ঝঞ্ঝা বায়ু ছিল সাত দিন আট রাত রাত আট দিন সাত রাত আট দিন যাবত এই ঝঞ্ঝা বৃষ্টি ঝড় বৃষ্টি বহে তাদেরকে আল্লাহতালার ধ্বংস করেছেন প্রবাহিত করে তাদেরকে আল্লাহতালা ধ্বংস করেছেন সম্মানিত দর্শক মন্ডলী অত্যাচার করে কেউ রেহাই পায়নি অত্যাচার করে রেহাই পাওয়া যাবে না আমরা আপনাদেরকে অনুরোধের দৃষ্টিতে বলতে চাই জীবনে যেখানে অত্যাচার হচ্ছে বলে মনে করছি সেখান থেকে আমরা যদি কারোর কোনো অত্যাচার থাকে তার ভাইয়ের ব্যাপারে মান সম্মানের ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে ফালিয়া মিনহু আলিয়া মা কাবলাই লা সেই দিন আসার পূর্বেই যেন তার অত্যাচারের সমাধা করে নেয় কারোর কাছে টাকা নিয়েছিল দেয়নি কারো জমি দখল করে নিয়েছে মেরেছে অন্যায় করে করেছে সে সেই দিন যেন সমাধা করে নেয় যেদিন তার কাছে কোনো সম্পদ থাকবে না কোনো টাকা পয়সা থাকবে না কোনো ক্ষমতা থাকবে না রাসুল সাল্লিয়াল বলেন ইনকানা আল্লাহ আমলন সলেক যদি সেই ব্যক্তির সত আমল থাকে কিছু নেকি থাকে ভালো আমল থাকে ওখেজা মিন হাসানাতেহি তাহলে তার এই নেকি নিয়ে নেওয়া হবে অতরে হাতালাইহে সে ব্যক্তিকে প্রদান করা হবে নবী করিম সাল আলহিসালাম বলেন অনলামী এখন মিন হাসানাতেহি যদি তার কোনো নেকি না থাকে ভালো আমল যদি না থাকে তো ওখে যা মিন সাইয়াতে সাহেবহি তাহলে যার অন্যায় করেছে তার পাপগুলি নেওয়া হবে তার উপরে চাপিয়ে দেওয়া হবে সম্মানিত দর্শক মন্ডলী বিচারের এই কঠিন দিন আসার পূর্বেই সংশোধন হওয়ার জন্য নবী বলছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি বিচারের মাঠে যেদিন কারো পয়সা থাকবে না যেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না যেদিন কেউ কারো সহযোগিতা করতে পারবে না সেদিন যেন কোনো অত্যাচারিত ব্যক্তি আপনার উপরে অভিযোগ করতে না পারে আপনি সে ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করুন আবু হর রাজি আল্লাহন বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে একদিন বললেন যে হালতা দুরা মানিল মুফলেশ সঙ্গী সাথে বলতে পারো মুফলেশ কাকে বলে মুফলেস কে কে সবচেয়ে নিঃস্ব তা আমরা বললাম যে আল মুফলেস ও ফিনা মাল্লাদের মাতা আমাদের মধ্যে সে হচ্ছে নিশ্চ সে হচ্ছে মুফলেস যার কোনো টাকা পয়সা নেই আল্লাহ রসুল বললেন শোনো আল মুফলেস মিনুমাতি আমার উম্মের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি ওই সবচেয়ে হতভাগা ব্যক্তি ওই সলাতিন অাকাতিন বিচারের কাঠ উপস্থিত হবে সলা তাদাই করেছে শ্যাম পালন করেছে জাকাত প্রদান করেছে মানে তার সর্বধরনের নেকি রয়েছে দুঃখিত সে এসব নেকি নিয়ে উপস্থিত ইতিমধ্যে ওয়াতি হাজা সাতামাহ ফাও হাজা ওয়া কালামালা হাজা ও সাফাকা দাম আহাজা ও জারাবাহাজা নেস্থিত ইতিমধ্যে একদিকে এসে বলছে আল্লাহ এ আমাকে মেরেছে আর এসে বলছে আল্লাহ এ আমার সম্পদ লুটে নিয়েছে আর এসে বলছে আল্লাহ এ আমার খাদ্য খেয়ে নিয়েছে আর এসে বলছে আল্লাহ এ আমার রক্ত প্রবাহিত করেছে এখন আল্লাহর নবী বলছেন ইউ তাহাদা মিন হাসানা তেহি ও মিন হাসানা এখন নেকি দিয়ে বুঝাতে হবে সম্মানিত দর্শক মন্ডলী বিচারের মাঠে টাকা নেই যে আপনি পরিষদ করবেন বিচারের মাঠে কেউ উপকার করতে পারবে না যে কেউ বলেছেন আজ কোন মানুষ কোন মানুষের কোনো কাজে আসবে না ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে আল্লাহ ছাড়া এখানে কারোর মালিকানা চলবে না এটা পৃথিবী নয় এটা হচ্ছে বিচারের মাঠ এখন কি উপায় আল্লাহর নবী বলছেন তাকে নেই আল্লাহর যায়। তো ওখেজাত খাতা তাহলে সমস্ত লোকের পাপ নেওয়া হবে কেননা যারা পাওনাদার তাদের তো কোনো পাপ থাকতে পারে তারাও তো মানুষ তাদের পাপগুলি নেওয়া হবে তরে হাত আলাইহে এই লোকটার উপরে চাপিয়ে দেওয়া হবে গরিব সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অনুরোধ করে বলছি বিচারের মাঠে কেউ যেন আপনার নেওয়ার থাকে জাকাত দেননি ক্ষমা হতে পারে সলাত আদায় করেননি ক্ষমা হতে পারে পারে জুলুম আবহা রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন সম্মানিত দর্শক মন্ডলী এ ব্যাপারে আপনারা খুব নিশ্চিত থাকেন আল্লাহ কারোর প্রতি অন্যায় করবেন না বিচার একদিন কঠিন ভাবে হবেই আল্লাহর ধরা বড় কঠিন ইহোকাল ও পরকালে যেদিন আল্লাহর ধরা নেমে আসবে সেদিন কেউ রক্ষা পাবে না সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী বলছেন প্রত্যেকটা মানুষের বিচার হবে মানুষের তো বিচার হবে পশু প্রাণীরও বিচার হবে সম্মানিত দর্শক মন্ডলী মানুষের তো বিচার হবেই পশু প্রাণীরও বিচার হবে এমন কি একটা শিংওয়ালা ছাগল যেতে একটা অশিংলা ছাগলকে গুতা মেরে থাকে তাহলে বিচারের কাঠগড়াতে আল্লাহতালা অসিংলা ছাগলকে সিং দিয়ে বলবেন যে তুমি পরিশোধ করি না আপনারা নিশ্চিত হচ্ছেন না যে বিচার একদিন পাবো অতএব না পর বোন কে বলবো যে যদি বুঝতে পারি জমি জায়গার ব্যাপারে লেনদেনের ব্যাপারে কোথাও জুলুম অত্যাচার আছে তাহলে দুনিয়াতে আমরা এটা সংশোধন করে নি কেননা বিচারের কাঠগড়াতে বাঁচার কোন পথ নেই এক ছত্র মালিকানা আল্লাহ তালার বরং মানুষ হিসাবে আমি অনুরোধ করব। মানুষের ভুল ত্রুটি থেকে যেতেই পারে আমরা সম্ভবপর যে যতটুকু আমাদের কাছে পাই ততটুকু দেওয়ার চেষ্টা করি না বিচারের মাঠে আপনি কিভাবে দিবেন আপনারা যদি বলেন আব্দুল সাহেব এখন তো অনেকে দুনিয়া থেকে চলে গেছে তাহলে আমরা তাদের সাথে তারা সাক্ষাৎ করতে পারছি না কি করা যায় সেটা হচ্ছে যে যত মানুষের অন্যায় করেছেন অত্যাচার করেছেন সেগুলো সম্ভবপর ফেরত দেওয়ার চেষ্টা করেন যদি সম্ভব না হয় তাহলে তাদের নামে ফকির মিসকিন গরিবকে দান করেন আশা করা যায় কি আমাদের মাঠে আপনি বাঁচতে পারবেন এ একটা পরামর্শ দিলাম চিন্তা ভাবনা করে করার চেষ্টা করেন তবে আপনার পক্ষ থেকে যেন অভাব না থাকে আর অত্যাচারের জন্য আপনি বলতে থাকেন সবসময় নিজের আত্মার প্রতি অন্যায় করাও অত্যাচার আপনি যতটুকু অত্যাচার মানুষের উপরে করেছেন সেটুকু প্রদান করার চেষ্টা করুন আর সবসময় বলতে থাকেন রব্বি ইনাম তো নবসি ফেরিলি প্রতিপালক আমি নিজের প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো আপনারা জানেন মৌসাল ইসলাম এক ব্যক্তিকে এক থাপড়ে মেরেছিলেন মারার পরে তিনি বাকি জীবন বলতে থেকেছেন রব্বি ইন্নি জলন্ত্রী প্রতিপালক আমি আমার আত্মার প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো আর প্রত্যেকটা পাপের পরিণতি তার আত্মাকে ভোগ করতে হয় প্রত্যেকটা অন্যায়ের পরিণতি তার আত্মাকে ভোগ করতে হয় এই জন্য আল্লাহতালা বলছেন যে বাণী ইসরা মূর্তি পূজা করে তাদের আত্মার প্রতি অত্যাচার করেছে দেখুন আদম আলা শতানের ইয়েতে পড়ে খেয়ে ফেললেন বুঝতে পারলেন না এখন দুইজন মিলে বলতে থাকলেনা জলাম না তারা তুমি আমাদেরকে মাফ করো তুমি যদি আমাদেরকে মাফ না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। মরা পর্যন্ত আদম আলাহি ইসলাম তার স্ত্রীকে নিয়ে এই দু অপরতে থেকেছে মুসা আলাইলাম মরা পর্যন্ত তার এই ভুলের জন্য এ দু পড়তে থেকেছেন সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই অত্যাচার একটা নাই। যার পরিণতি আমাকে আপনাকে ভোগ করতেই হবে তা আমরা আপনাদেরকে অনুরোধের দৃষ্টিতে বলতে চাচ্ছি যে বেঁচে থাকতে থাকতে এর একটা সমাধা আমরা বের করি কেননা আল্লাহ রসুল বলছেন সেই দিন আসার পূর্বে এই সমাধা করো যেই দিন কোনো টাকা পয়সা থাকবে না নেকি দিয়ে পরিশোধ করতে হবে সেদিন আসার পূর্বেই পরিশোধ করে নাও আল্লাহ সমস্ত আল্লাহর কাছে ক্ষমা নিয়ে দুনিয়া থেকে যেতে পারি যাতে করে বিচারের কাঠগটাতে নেকি দিয়ে পূরণ না করতে হয় আল্লাহ তুমি এটুকু কবুল করো এ দাবি এ দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি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 সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন আইআর আল রায়ন ব্যাংক সাতচল্লিশ বার্মিংহাম জিউড বি এক পাঁচ এক শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি code এ আর এ জি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান